আসসালাম আলহামদুলিল্লাহ সম্মানিত সারা বিশ্বের পৃথটিভির দর্শক শ্রোতা আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক ভাবে রমাবান এবং এ প্রসঙ্গে বিভিন্ন বিষয়ের অবতারণা করে আসছিলাম আলেম ওলামা এবং বিদ্যানী গুনীদের সাথে আজকে সেই ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে আমরা রামাবান এবং কোরআন এই প্রসঙ্গে আলোচনা করব আল্লাহাকিমি বলেছেন কোরআন হুদাল হুদাউল ফুরান রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমাদান বড় না কোরআন বড় রমাদান মাসে তাহারও রমাদান কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই রমাদানের সম্মান আরো বেড়ে গেছে না কোরআনের মধ্যে বহুত হুকুম হাকাম রয়েছে তার মধ্যে রমাদানের সিএম একটা হুকুম মাত্র তকের কথা সলাাতের কথা জাকাতের কথা তার মধ্যে সম একটি আজকে উত্তম এই গ্রন্থ আমাদের এই পুস্ত এটার কি মূল্যায়ন রয়েছে যা রয়েছে এই ব্যাপারে আলোচনা করার জন্য আমরা কিছু এখানে পরিচালনা আছি আমি ডক্টর আমার ডান পাশে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল আমার ডান পাশে সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমার বাম পাশে রয়েছেন শেখ আখতার মাদানী এবং আমার বাম পাশে রয়েছেন শেখ শহীদ খান মাদানি আমরা এই বড় বড় পন্ডিত যারা বড় বড় আলিমদের লেখাপড়া করেছেন তাদের কাছ থেকে এই রমাদান হয়েছে সেই একটু আলোচনা শুনি আমি আমার ডান থেকে শুরু করছি আপনি যদি কোরআন তের ফিলত প্রসঙ্গে একটু আলোচনা শুরু করতেন সেখান থেকে বাকি ভাইরা নিঃসন্দেহে মহাগ্রন্থ আল কোরআন মুসলিম জাতি নয় বরং সমস্ত জাতির জন্য এক পথ প্রদর্শক হেদায়াত এই কোরআন করিম এর ফজিলত এর গুরুত্ব এর তাৎপর্য এর মহত্ব স্বয়ং মোহন রব্বুল্লা এবং তার পিরু হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন যাদের ব্যবসা যাদের প্রকারটি কাজ হল ইয়াতু না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যারা পাঠ করে নামাজ সালাদ কায়ে মহানব্ব আলমিনের দেওয়া রিজিক থেকে এরা প্রকাশ্যে এবং গোপনে দান করে এরা এমন একটি ব্যবসায়ী আশা করে যে ব্যবসা যার কোনো লোকসান করবেন করে দিয়ে বিলাল এখন আমি আর কি হতে পারে কি ভালাই খের আছে এ যদি في قصف عبد المزيد صاحب هذا جو الكريم يقول الله تبارك وتعالى لا من الله على المؤمنين إذ فيهم رسولا من أنفسهم يطلو عليهم آيات ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مؤمن سمعان رب العالمين قرآن الكريم بشبان وبطار নজাত মুক্তি পুরিতা অবদান মহান আল্লাহ হে কোরআন বিশ্ববাসীর হৃদায়তের জন্য নাজিল করেছেন এবং সরাসরি রসুল করিম সাল্লি সাল্লামকে নির্দেশ দিয়েছেন উতলু আপনার কাছে যে কিতাব আপনার রবের পক্ষ থেকে এসেছে তা আপনি পাঠিয়েছেন এবং এ পর্যায়ে আল্লাহ তেন আল্লাহ বিশেষ অনুগ্রহ তিনি রসুল পাঠিয়েছেন তাদেরই মধ্য থেকে এবং রসুলের কি কাজ প্রধান কাজ উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা দিতেন আবার আবার ফিরে আসবো শেখ ইউসুফ আব্দুল কাছে কোরআন তেলাওয়াতের ফিল উপরে শেখ আখতার সাহেব কিছু যোগেন যোগ করতেন আলহামদুলিল্লাহ করতে যাচ্ছি যে হাদিসে নবী মুহাম্মুর বলেছেন মন করা যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার জন্য একটি নাকি হাসান এবং আল্লাহ বলে আরো দশগুণ করে রসুলা হারফুন অর্থাৎ কেহ যদি এই হরুফে মকাত যুগিলি কোরআনের বিভিন্ন সুরার শুরুতে আল্লাপাক হরফ শব্দ আকারে এগুলি শুরু করেছেন আলিফ্লামিম অক্ষর যেটা তো এই অক্ষর যদি কেউ পড়ে চূড়া বাঁকরায় প্রথম অংশ আলিফ লাম মিম তো এটাকে কেউ যেন এ না করে যে এটা একটি দশ নেকি তা নয় বরং উনি বলেছেন আলিফুন হরফুন হরফুন মিমুন হরফুন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তাকে আলিফের জন্য দশ নেকি, লামের জন্য দশ নেকি। এবং মিমের জন্য দশ নাকি এতটুকু শব্দ পড়াতেই আল্লাহ পাক তাকে তিরিশটি নেকি দিবেন সুবাহ আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেরকম আমাদের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা বলে সেটাকে প্রেরণ করেছেন ঠিক তেমনই এই কোরআনকে আমরা যত বেশি মোহ্বত করব এবং এটাকে যত বেশি তেলাওয়াত করব পরব শুনব এর পিছনে আমাদের জন্য শুধু নেকি আর নেকি রয়েছে আমি ফিরে আসবো আপনার কাছে আসলে কোরআন বলতে আমরা কি বুঝি আমরা দুটি একটি হলো আলকরুল করিম আর একটি হলো আল্লাহ রসুল এর হাদিস তো আলকরআনুল করিম আমরা কম বেশি প্রতিটি মুসলিমের কোরআনকে চিনি এরপরও একটা তার সঠিক পরিচয় আমাদের জেনে রাখা উচিত কারণ কোরআন কে বিশ্বাস করতে গিয়েও অনেকেই এখানে কিছু ভুল ভ্রান্তি বিশ্বাসে লিপ্ত হয়েছেন তো আমরা কোরআনের পরিচয় সম্পর্কে আমরা বলব যে প্রথম হল এ কোরআনুল করিম আল্লাহ আলমিন আল্লাহ রবাহ আলমিনের বাণী দ্বিতীয় হলো আল্লাহ আবুল্লা আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়ে মহাম্মদাহ আলহিমের কাছে এসেছে তৃতীয় হল সেটা অবতীর্ণ হয়েছে বেউরিল জিবরিল আলাইহাতাম এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে মোহাম্মদ সাল্লামের কাছে এসেছে চতুর্থ হল এ কোরআন যেটি মূলত লৌহে মাহফুজে সেখানে লিখিত ছিল এবং এখনো রয়েছে আর এ কোরআনের শুরু হলো হল সৌরাতুল ফাতেহাদি এবং শেষ হচ্ছে সৌর বর্তমান ছাপানো হয়েছে দর্শক শ্রোতা ছোট্ট একটি ব্রেক এর পরে আমরা আবার আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসবো সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা সামান্য বিরতির পরে আমরা আবার রামাদান এই বিষয়ের আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে ফিরে আসছি সে পর্যন্ত আপনারা মেহরবানি করে আমাদের সাথে আছেন এর আপনাদেরকে ধন্যবাদ আমি শেখ শহীদুল্লাহ মাদানীকে তার কথাটা একটু সম্পূর্ণ করার জন্য অনুরোধ করব আমরা কোরআনুল কেনমির পরিচয় সম্পর্কে আলোচনা শুনছিলাম যে এর পরিচয় কয়েকটি দিক আমরা তুলে ধরেছি প্রথম হল এটা হল কালাম উল্লাহ বানানো নয় এবং এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আমাদের আকিদা বিশ্বাসের বিষয় রয়েছে যেটি কোরআন মজিদ কখনো মখলুক নয় কখনো সৃষ্ট বিষয় নয় বস্তু নয় কারণ এটা হলো স্বয়ং আল্লাহ সোহানা হুয়াতে আল্লাহ বাণী আল্লাহ সেই হিসাবে এটাকে কখনো আমরা মাখলুক মানে করবো না কখনো আমরা এই আকিদা বিশ্বাসের জন্য ভ্রান্তিতে লিপ্ত না হই সতর্ক থাকা উচিত দ্বিতীয় এখানে করান মাজিদের আর বৈশিষ্ট্য হল যেটি বলা হয় সে সংজ্ঞায় পরিচয় দিতে গিয়ে নকলান বেলা শুভাচি প্রতিটি যুগে যখন থেকে অবতীর্ণ হয়েছে আজও পর্যন্ত এমন ভাবে এ ছড়িয়ে আসছে বা বর্ণিত হয়ে আসছে যার মাঝে কোনো রকমের সন্দেহ সংশয়ের অবকাশ বিন্দু মাত্র নেই এটা হলো একটা সবচেয়ে বলা যেতে পারে বড় বৈশিষ্ট্য যেটা পৃথিবীতে এমন কোন বিষয় নেই বা বস্তু নেই গ্রন্থ নেই যেটা এমন অসংখ্য অগণিত বর্ণনায় সেটা চলে আসছে তো এখানে আমাদের আরো কয়েকটি বিষয়ে লক্ষ্য করা দরকার যে করন মাজিদ এটাকে আমরা আর সবচেয়ে একটা বড় বিশ্বাস রাখবো যে এটা আল্লাহ রাবুল্লাহ আলমের নিজেই পরিচয় দিচ্ছেন হুদালিম যে করান শুধু তেলাওয়াত করে রেখে দেওয়ার জন্য নয় করান হলো আমাকে পরিচালনা করার জন্য ভাই একটু বলছিলেন বলতেছিলাম যে তেলাওয়াত দুই প্রকার আমাদের মধ্যে দেখা যায় যে তেলাওয়াত যেটা মানে শব্দ পাঠ করা কোরআন পাঠ করা এবং কোরআন পাঠের যে সমস্ত কোরআনের যেমন ফজিলত সুসাব্যস্ত ঠিক এভাবে কিছু বিশেষ বিশেষ সুরারও কিন্তু আলাদা আলাদা ফজিলত যেমন সাব্যস্ত এভাবে কিছু বিশেষ আয়াতরও কিন্তু ফজিলত সাব্যস্ত এছাড়া আরেকটা যে তেলাওয়াত তেলাওয়াত হকমিয়া যে তেলাওয়াতের মাধ্যমে কোরআনের তসদিক বা সত্যায়ন এবং কোরআনের যে সমস্ত আদেশ আমাদের জন্য করা হয়েছে সেগুলি আমাদের জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন এছাড়া যেগুলি নিষেধ করা সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকা বা আমাদের বর্জন করা এই যে আমলের জিন্দিগিটা এটা হলো তেলাওয়া হুকমিয়া আর যেটা তেলাওয়া আফজিয়া সেটার তো সোয়াবের আলোচনা আমরা বা ফজিলত এখন আমরা করতেছিলাম এক্ষেত্রে আমরা যেন পাঠক বিন্দুকে বলব শুধু সবাবের ব্যাপারটাই যেন আমরা খেয়াল না করি বরং কোরআন যে নাজিল হয়েছে শুধু তালাবাদ স্বর্ণে আমরা যেন এর হুকমার ব্যাপারটাও যেন আমরা ফজিলতের ক্ষেত্রে ভুলে না যায় আমরা যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহিদের জিনিসটা কি আল্লাহর পক্ষ থেকে তিনি রসুল এবং তার কাছে আল্লাহ হলামকে পাঠিয়ে ওই নাজিল করেছেন আল্লাহ ওহী পাঠিয়েছেন ওহির শাব্দিক অর্থ তো হচ্ছে অনুপ্রেরণা বিহা ইউ হি এরকম অনুপ্রেরণার অর্থ আসে আল্লাহ কোরআন করেছেন নিজে বর্মনা করেছেন একটা ঘন্টা বাজার মতো আওয়াজ ধনী আমি শুনতে পেয়েছি এবং ওর মাধ্যমে জিবল আমিন আমার উপরে আসতেন এবং ওহি নাজিল করতেন ওহী নাজিল হওয়ার সময় এটা ইন্নাকে রানের উপরে মাথা রেখে আল্লাহাম ঘুমিয়েছিলেন সেই সময় ওহি যখন নাজিল হলো সাহাবি বলেন যে আমার পাহাড়টা যেন ছিঁড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এটা ওহি এটা অনেক কঠিন জিনিস হয়ে যেত এবং লাল্লাম যখন নাকি ওহী শেষ হতো তখন শীতের দিনেও তিনি গ্রহণ করাটা এটাও কোন সহজ ব্যাপার ছিল ধারা যদি ওয়াহি এখানে একটা কথা মনে হয় যে ওয়াহি দুই পুরকাল একটা ওয়াহি মাতলু যেটা আল কোরআন করিম ওয়াহি হলো যেটা আল্লা পক্ষ থেকে এসেছে একটা মাতলু যে আমরা দুইটাই ওয়াহি এবং এই দুই ওয়াহির সংরক্ষণের দায়িত্ব মোহাম রবুল্লা আলমিন নিজেই নিয়েছে ইন্না জিকিরের অর্থ যেটা মফসিনের করেছেন একটার ভাব বিষয়বস্তু এবং ভাষা দুটোই আল্লাহর মতো আবাদন পেতে লাগল ভাব বিষয়বস্তু সব আল্লাহর পক্ষ থেকে কিন্তু ভাষাটা বাক্যটা হল নবী সাল আল সাল্লা সাল্লামের সেটাকে বলে ওয়াহি গায়ের মাতল অর্থাৎ একটা হলো কোরআন আর একটা হলো আদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ওনার প্রতি যে ওহি প্রেরণ করা হতো এর কয়েকটা মাধ্যম ছিল কখনো আল্লাহ আল্লাহতালা সেটাকে জিব্রাইল সালামের মাধ্যমে ওহি প্রেরিত করেছেন আবার কখনো উনি স্বপ্নের মাধ্যমেও ওহি পেয়েছেন এবং আল্লাহ নবী সালাম বলেছেন যে স্বপ্ন নবীদের যেটা স্বপ্ন হয় এটা একশো পার্সেন্ট সবগুলি সত্যি কিন্তু অন্যান্য মানুষ সম্পর্কে বলেছেন যে এই স্বপ্নটি হয় ছয় ছয়চল্লিশ ভাগের এক ভাগ হল মোবাসিরাত পক্ষ থেকে যেটা স্বপ্নে স্বপ্ন দেখতেন সেটা আল্লাহ অর্থাৎ নব্বাতের প্রথম ছয় মাস এই রুইয়ালহার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নিজেকে আমি যোগ দিতে চাচ্ছি যেটা হলে যে কোরআনের যে বৈশিষ্ট্যের কথা আল্লাপাক বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই বিষয়ে সুরায় সুর আর নিশ্চয়ই এই কোরআনটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সমস্ত পৃথিবীর রাব প্রতিপালকের পক্ষ থেকে এবং আল্লাহ পাক এটাও বলেছেন ذ الا هو لقران كريم مشチョयदा एक सम्मानित कुरान तो एजी कुरान अल्लाह पाक আমাদেরকে نازিল করেছেন যে এটা কোন ওয়ালা বিকৌলিকাহিন ওয়ালা বিকৌল শায়র জি এটা কোন কবি কবিতা না এটা কোন আমি যেটা বলছি আল্লাহ করে দিয়েছেন যে আপনি ওহী ছাড়া অন্য কিছু মানুষের কাছে পৌঁছাবেন না তো বলছেন উনি যদি ওহি ছাড়া কিছু মিশ্রিত করত তাহলে আল্লাহ পাক ওনার গোলা রক্ত কেটে দিতেন কিন্তু আল্লাহ বলছেন মা এনতে কোয়ানিল হাওয়া বিশ্বাস করতে হবে যে কোরআনের কোনো একটি শব্দ বা হারফ ওহি ছাড়া এর ভিতরে আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু এই কালামের মধ্যে আল্লাহর ছাড়া আল্লাহর বিষয়বস্তু এবং ভাষা দুটো ছাড়া কিছু নেই আমরা তো বহু গ্রন্থকে পবিত্র বলে মনে করি পবিত্র গ্রন্থ এটা মেনে চলতে হবে এটা আচার আচারণ মানতে হবে পবিত্র গ্রন্থ এবং আল্লাহর পক্ষতে না আসলে সেটাকে পবিত্র গ্রন্থ বলে শ্রদ্ধা করাটা কিংবা আল্লাহর কালাম হতে গেলে তার কি কি লক্ষণ জরুরি মনে করেন অমক শরীফ তমক শরীফ কথা আপনি স্মরণ করেছেন আমাদের মুসলিম সমাজে যে সমস্ত পরিভাষা সেই পরিভাষাগুলির মধ্যে আমরা আমরা ক্ষেত্রে কিছু পরিভাষা ব্যবহার করি আবার কিছু পরিভাষা স্বয়ং কোরআনের যিনি মালিক আল্লাহ সুবাহ তিনি নিজেই পরিভাষা দিয়েছেন তো এক্ষেত্রে আমাদের উচিত হলো যার বাণী এটা তিনি যেই পরিভাষাগুলি ব্যবহার করেছেন সেই পরিভাষাগুলি আমাদের ব্যবহার করা উচিত আল্লাহ রাহমিনের ক্ষেত্রে আমরা যেমন অনেক কিছু বলে থাকি মহাগ্রন্থ বা আসবেও না ইনশাআ এটাই হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং পবিত্র এতে কোন সন্দেহ নাই যেহেতু এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বাণী কিন্তু এই করিম কে যখন আমরা সম্বোধন করব বা তার নাম বলবো তখন ক্ষেত্রে। আহ আমাদের উচিত হল আল্লাহ রাবুলি আলমিন যে নামগুলি শিক্ষা দিয়েছেন বা যে বিশেষণ ব্যবহার করেছেন সেগুলি আমাদের ব্যবহার করা উচিত আমরা হয়তো অনেক সময় বলে থাকি আলামিন কথা ব্যবহার করেন করেননি নিজেই এবং রাসুল সাল্লাম তিনি নিজেও কোনোদিন ব্যবহার করেননি করন শরীফ বরং আল্লাহ রাবুলি আলমিন তিনি ব্যবহার করেছেন কোরআনুল করিম কোরআন মজিদ করআন হাকিম তাই এইভাবেই আমাদের হয়তো বানো কোন কথা নয় এ নিয়ে আলোচনা হল ওয়াহি কি কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসে সে ব্যাপারে আলোচনা হলো এবং আলোচনা হল কোরআন মজিদ কোরআন যে পবিত্র গ্রন্থ এবং অন্যান্য গ্রন্থের সাথে অন্যান্য কোনো গ্রন্থ রচনা করে তার নাম সাথে লাগিয়ে দেওয়া শরীফ লাগাই দেওয়া কোনো অবস্থা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তাকে শ্রদ্ধা করা শুরু করে দিই তাহলে সেটা আমার মনে হয় খুব বেশি উচিত হবে না আল্লাহর পক্ষ থেকে আসলের পক্ষ আসে সেটারই কি পবিত্রতা শ্রদ্ধা আমরা ইনশা আল্লাহ আনে ক্যারেম এর উপর আলোচনা আবার করব সে পর্ব দেখার জন্য সে অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবরাক